বাংলা মানবতা সমাধান দূরের এবং কাশের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের আহ কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রত্যাশায় এই প্রত্যাশা প্রাঙ্গণে আমরা যারা হাজির হয়েছি আল্লাহ সুবাহ যেন আমাদের প্রত্যাশাকে আমাদের আশাকে যেন কবুল করেন এবং কোরআনের মধ্যে দিয়ে যেন আমাদের জীবনটা সুন্দর হয়ে যায় কোরআনকে ফলো করার মধ্যে দিয়ে যেন আমাদের জীবন আরও ভালো হয় আর কোরআনের মধ্যে দিয়ে যেন এই পৃথিবীটি বিশাল একটা পরিবর্তন আসে ভালোর পরিবর্তন সারা পৃথিবীর মানুষ যেন কোরআনের কারণে শান্তি পাই আর আমরা যেন কোরআনের নাজাত পাই তুমি কবুল করোরা থেকে আমরা আজকে সৌরাত দুটো আয়াত আলোচনা করব আয়াত নম্বর সিক্স এবং ফিফটি সেভেন بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها كل م نَضدَت جُودهُ بََّناهُم جُودًا غييرهاَا لَذوقُ العذاابَ إِ الله كانَ عزيزًا حكيم দিনু আলি হতে সনু দু সনু দুজরী তাহতি হল অনহ দিন ফিহ আবদ ল হিহ নিশ্চয় যারা আমার আয়াত কে অস্বীকার করেছে অতি সত্তর আমি তাদেরকে জাহান নামের মধ্যে প্রবেশ করাবো যখন তাদের চামড়া গুলো পুড়ে গলে যাবে चामा के दिवो। जाते तारा बेशी आजाब पारे। ता मिन वाला। आर परिवर्तन कर दीब जाते बस आजाब करते महा्रमशाली अल्लाह और जरा ईमान भलो क्षेत्र अति सत्तर तेजे जन्नाते प्रवेश कर तल देशे झर्णाधारा प्रवाहित तारा से চিরদিন অবস্থান করবে আর জান্নাতের মধ্যে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ আর আমি তাদেরকে সুন্দর মধ্যে প্রবেশ দেখেন একটা কন্ট্রাস্ট একটা খুবই ভয়াবহ চিত্র জাহান নামের পরের আয়াতেই জান্নাতের একটা সুন্দর দেখালেন আমরা সামান্য পর্যালোচনা করে দেখি আল্লাহ রবুল্লাহ এখানে কি বলেছেন কুফরি করেছে কোরআনের কথা কে মানে নাই লোকজনদেরকে মানতে দেয় নাই কোরআন কে বলেছে যে এটা হয়তো কোনো কল্প কাহিনী এটা হয়তো কোনো জাদুকরের কথা এটা হয়তো কোনো পাগলের প্রলাপ না এরকম কথাবার্তা বলেছে এরকম কোরআনকে যারা অস্বীকার করেছে দুনিয়ার জীবন তো শেষ এখন বিচারের টাইম এই টাইম আমি আল্লাহ কি করব? করবো আমি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাব। আর প্রবেশ করানোর পরে কি হবে শাস্তি সেখানে জাহান্নাম শাস্তির জায়গা শান্তির জায়গা নয় शांतर जै जानना शाय जहान जहान नीद शिविधर शांति कथा अल्लाह सुना हुआ वर्णना कर आगुने मध्य फेले देवर कारण तरह चामा गल पुड़े जाए चामा पुड़े गेले पर अल्लाहरबल ला आलमीन एक चामा पुड़े गल नतुन आबाद चामा लगे दिवस चामा पुड़े शेष हो गए कौतूहल आलमीन भाव कथा क्या चामा शेष हो गड़ा लगे दीब अर्था की तरा गवेश गल्ला एकमत हो अपनारा किलते मानुषर जो पंच इंद्रिय आई पंचइंद्रियर मध्य कौन इंद्रिय दिए मानुष ठंडा अथवा गरमुव करते आपनारा जदि डाक्त हन अथवा मानुषर बडी नहीं गवेषणा करें तो एकमत हबें जानुष जी अंग प्रत्यंग दिए जै अंग दिए जैगाना दिए ठंडा अथवा गरम কোল্ড অথবা হট এটা বুঝতে পারে সেটা হল মানুষের স্কিন মানুষের চামড়া দিয়েই এটাকে ঠান্ডা না গরম এটাকে বোঝা যায় এই জন্য আপনি দেখবেন আল্লাহ না করুক যদি কারো হাত পা কাটা যায় প্রথম যখন কাটে চামড়াটা যখন কাটে তখন আমরা ব্যথা পাই চামড়ার পরে যে গোষ্ঠ যদি কাটা হয় খোঁচানো হয় চামড়া যদি ওখানে না থাকে আপনি কিন্তু ওই মানে আপনার ওই পেইনের ফিলিংটা গোষ্ঠের মধ্যে না কিন্তু ওই ফিলিংটা হলো আপনার চামড়ার মধ্যে কাজেই গরম অথবা ঠান্ডা এই যে ফিলিংসটা এটা আল্লাহ ভায়ানা হুয়া তা আলা আমাদেরকে চামড়ার মধ্যে রেখে দিয়েছে এজন্য যদি এমন হয় মনে করেন যে কোরবানির দিন গরু কোরবানি করা হয়েছে চামড়া সুলে ফেলি আমরা যদি কোনো মানুষের শরীর থেকে যদি চামড়া একদম সুলে ফেলা হয় मानुषा जो बेचे थके सब चमड़ा चुड़े फेले तो मरे जा मन करें कुरबानी दिन पशु कुरबानी चामा चुलार मत चामा चुले फिले मानुष्ट बेचे आई लोक के जी आगुन मध्य फेलें तो आगुने ता जो ताप आगुने जै हट से बुझते क्यों बुझे पर कारण तर शरी चामा नहीं अथवा अपनी एकदम डीप फ्रीजर मध्य ढुकै दिलेन प्रचंड ठंडा ये बुझते কারণ তার শরীরে চামড়া নাই এখন থেকে অ্যাবাউট হান্ড্রেড ইয়ার্স নাইনটি টু হান্ড্রেড আটানব্বই থেকে একশো বছর আগে প্রথম বৈজ্ঞানিকরা এটা আবিষ্কার করে যে মানুষ তাদের শরীরের যেই অঙ্গ দিয়ে যেই ইন্দ্রিয় দিয়ে তারা ঠান্ডা এবং গরমটা বোঝে এটা হলো স্কিন এটা হলো চামড়া এর প্রায় তেরোশো বছর আগে আল্লাহ সুফান নামে যখন তাদেরকে দেওয়া হবে শাস্তি যেহেতু অনেক লম্বা শাস্তি হবে কিছুদিন যাওয়ার পরে চামড়াটা কি হয়ে গেল নষ্ট হয়ে গেল চামড়া আর নাই তখন আমি আল্লাহ কি করব কল্যাণ আমি আল্লাহ তখন তাদেরকে আর নতুন চামড়া লাগাই দিব নতুন চামড়া লাগাই দিলে পরে সে কিন্তু যদিও বৈজ্ঞানিক থিওরি আমরা এখান থেকে আবিষ্কার করলাম কথা ঠিক কিন্তু আমার ভাইয়েরা আমার বোনেরা অবস্থা কিন্তু অত্যন্ত ভয়াবহ এই জাহান্নাম আল্লাহ সুফহান রেডি করেছেন ওই সব মানুষের জন্য যারা কাফের আপনি আমি যেন তাদের দলে গিয়ে শরিক না হই আপনি আপনার ডিফিকাল্ট হয়ে যাবে অত্যন্ত কঠিন হয়ে যাবে কাঠিন্যর মধ্যে যেন আমরা কেউ পড়ে না যায় আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা জান্নাতের জন্য কাজ করব। আল্লাহ সুখান আমাদেরকে যেন জাহান্নাম থেকে নাজাদ দিয়ে যেন জান্নাতুল ফিরদৌসে যেন মেহমান আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে কাফেরদের জন্য যারা আল্লাহনীকে যারা অস্বীকার করেছে কোরআনকে যারা অস্বীকার করেছে আল্লাহকে যারা অস্বীকার করেছে তাদের শাস্তির বর্ণনা আল্লাহ সুফান হুয়াত আয়াল এই আয়াতের মধ্যে বলে দিলেন যে জাহান্নামের মধ্যে তাদের এরকম শাস্তি হবে জাহান নামের শাস্তির বর্ণনা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গাতে এসেছে আমরা যারা ইমানদার আমরা যারা কথাবার্তা বলি আমরা সব সময় একটা বিষয়ে সাবধান থাকা দরকার আমরা যা কথা বলি তার উপরে নিজেরা যেন আমল করি বোখারের এক হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ নবী বলেছেন যে জাহান্নামের মধ্যে এক লোকের খুবই প্রচণ্ড শাস্তি হবে তার শাস্তি দেখে লোকজন সবই অবাক হয়ে যাবে যে এত দুরবস্থা কেন লোকটার से क्य अन्या तोटार अवस्था एम हो जाए जेत पेटे नाड़ी भुड़ी बड़ो जाएंगान ही अपना तेल भांगानो है घान यकम से मानने चर्क आकार चर्क मतन य घुटते थक तहान नाम कएदीरा तरह से हजिर हो जाए कि खेत मत बलब तब ये सामान्य एक बरतर पड़े সময় হলো সামান্য বিরতি নেওয়ার উইল বি ব্যাক সুন আপ দ্য ব্রেক স্ট্রিন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলি সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহনাথে পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ডায়ল ডায়নকুমেটে উইটনেস ডক্টর জাকির নাইক ইন অফ দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপ সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে বিস টিভি বাংলায় আল্লাহ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 জাহাঙ্গীর हादीर मधे एक शाय नाम যার শাস্তি দেখে জাহান নামের অন্য অন্য কয়েদিরা তাদেরও দুঃখ হবে যে এই লোকটার এত অমানবিক শাস্তি কেন হচ্ছে তার পেট থেকে সব বের হয়ে যাবে এবং আপনার চরকা আকারে ঘানির মতন তেল ভাঙায় যে ঘানির মধ্যে যেভাবে গরু বা ঘোড়া এভাবে ঘুরে এভাবে ঘুরতে থাকবে সব জাহান নামের অন্য অন্য কয়েদিরা একত্রিত হয়ে তাকে জিজ্ঞেস করবে রে ভাই তোমাকে তো পরিচিত মনে হয় তুমি আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে অসৎ কাজ থেকে নিষেধ করতে তোমার দুরবস্থা কেন আমি যখনই হাদিস পড়ি আমার নিজেরও খুব ভয় হয় আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে তখন এই লোক আফসোস করে বলবে আর আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে ফিরে থাকতে বলতাম কিন্তু নিজে খারাপ কাজটা করতাম আমার ভাইরা আমার বোনেরা আমরা যারা দাওয়াতের কাজ করি আল্লাহ আমাদের হেফাজত করুন আমরা যারা ইসলামের কাজ করি আল্লাহ আমাদের হেফাজত করুন আমরা যেই ভালো কথা বলে যেন আল্লাহ আমল করার তহফিক দেন আর খারাপ কাজ যেগুলো থেকে মানুষকে ফিরে থাকতে বলে আল্লাহ যেনবিক দুর্বলতার করেন আমরা ভুল করি আল্লাহ যেন আমাদের ভুলকে ক্ষমা করে দেন আমাদের থাকে যেন রবাহ আলমিন আল্লাহ তালা মাফ করে দেন জাহান্নামের এই শাস্তির বর্ণনা অনেক অনেক লম্বা সময় ধরে দেওয়া যাবে যেহেতু পরের আয়াত আমরা আলোচনা করব এটা হলো এক্সট্রিম একটা আজাবের কথা এরপরে আল্লাহ খুব সুন্দর একটা বলছেন যারা আল্লাহর উপরে ইমান আনবে আর আমলে সালেহ করবে ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো জান্নাতের তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হতে থাকবে चिरदी अवस्थान करते हैं क्या कयास हिसाब नरपो की সময় আর আমাদেরকে বেঁধে রাখতে পারবে না পুত পবিত্র স্ত্রীরা সেখানে থাকবে আর স্ত্রীদের জন্য পুত পবিত্র স্বামী সেখানে থাকবে দুনিয়ায় কত সন্দেহ থাকে স্বামী ঠিক কিনা স্ত্রী ঠিক কিনা ও ঠিক কিনা সে ঠিক কিনা ওখানে এই সমস্ত সবই সুন্দর সবই পবিত্র সবই মডেস্ট শালীন খারাপ কিছু সেখানে নাই আর আমি তাদেরকে দিব যেটা কল্পনা করা যায় না আর এই ছায়ার কথা আবু রি আল্লাহ বর্ণনা করেছেন দেখা দিয়েছে আল্লাহ নব্বী বলেন জান্নাতের মধ্যে এমন ঘাস পর্যন্ত আছে এখন কোন দ্রুতগামী ঘোড়ায় হওয়া এক ব্যক্তি। সে যদি একশো বছর তার ঘোড়া নিয়ে দৌড়া দৌড়ায় তারপরে ওই ঘাসের আপনার সায়াটাকে সে অতিক্রম করতে পারবে না সুভান আল্লাহ এটা হলো সাজারাতুল খুলদ ডাল আমাদেরকে জান্নাতের দি সুহান এরকম শান্তি আল্লাহ সুভানের মধ্যে রেখে দিয়েছেন কাজেই আমার ভাইরা আমার বোনেরা জন্য করবো আল্লাহর নবী যে জান্নতে থাকবেন ওই জান্নাতের কোনায় হলেও যেন আল্লাহ আমাদের একটু জায়গা দেন এই পৃথিবীতে আল্লাহ নবীকে দেখি নাই যাদের স্বপ্নে নসিব হয়েছে তারা সৌভাগ্যবানবীর পানি যেন একটু পাই আর আল্লাহ নবী যে জান্নতে থাকবেন ওই জান্নাত যেন আমরা পাই এই জান্নাতের আশায় এই জান্নাতের নেশায় আমরা বিভোর আমরা আমল করি আমরা কষ্ট করি অনেক আরাম আমরা জান্নাতের স্বপ্ন দেখি জান্নাত আল্লাহর মন খুশি করার জন্য আপনি আরো কত কাজ করা দরকার তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমাদের আরো বেশি কাজ করা উচিত আর জান্নাতে গেলে তো আর কোনো কষ্ট নাই মাউত। চির দিন থাকবে আর কোনো মরণ তোমাদের হবে না যা চাইবেন তাই পাবেন ওয়ালা কুমা কুমা নজুল গফুরের ওয়ালা ফিহা। তোমাদের জন্য তার মধ্যে কিসের মধ্যে আল্লাহ সুফান তোমাদেরকে দিয়ে দিবেন আর তোমরা যা দাবি করবে তা তাই তোমরা পাবে যা খাইতে চাবে খাইতে পারবে যা পড়তে চাবে তাই পড়তে পারবে না আমরা ওখানে যেতে চাই কারণ আমার মা হাওয়া এবং আমার বাবা আদম ওখানে ছিলেন আমার একটু অরাসাত ওখানে আছে সামান্য জায়গা আছে আপনার একটু আছে প্রত্যেক আদম সন্তানের আছে চলেন আমরা ওই ঠিকানায় ফিরে যাই পৃথিবী আমার আসল ঠিকানা নয় আমার আসল ঠিকানা হলো জান্নাত ওই জানাতে আমরা সবাই ফিরে যাই জান্নাতের টানে আসুন আল্লাহ সুফান হুয়াত আল এই আয়াতের আগের আয়াতে জাহান্নামের যে ভয়াবহ চিত্র বর্ণনা করলেন যেভাবে জাহান্নামীদের চামড়া যখন পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে আবার চামড়া লাগাই দেয়া হবে শাস্তি বেশি হওয়ার জন্য পরে জানাতের নাজ আমা বর্ণনা করলেন আর ইমান আমরা আল্লাহর আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও আর দ্বিতীয় দোয়া আল্লাহ আল্লাহ আগুন থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে জান্ন মেহমান হওয়ার তৌফিক দাও আপনারা যারা আমাদের সাথে আজকে শরিক হয়েছে আজকে যারা আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইনশা আল্লাহ রা তৌফিক দিলে আবারও কোন সময় আপনাদের সামনে আসে হাজির হব আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামাইকুমুল্লা ব उिंग GB49-ARAY-33-000-R-3-01-13-23-01 SORT CODE SWIFT उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जि टा tv मेल कर